সম্মানিত ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজ আমার অনর্থ কথাবার্তা শিরোনামে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ হে প্রিয় মুসলিম ভাই ও বোন আমরা প্রতিদিন অনেক কথাই বলে থাকি আমরা কি কথা বলার সময় এটা ভেবে কথা বলি যে এই কথাই কি আমার কোনো কল্যাণ নিহিত আছে বা এই কথাটি না বললে বিভিন্ন হাদিস গ্রন্থে বন্ধিত হয়েছে রাসুল সাল আলহ্লাম বলেন ইসলামের সৌন্দর্যতা হলো অপ্রয়োজনীয় বিষয় ছেড়ে দেওয়া অন্য হাদিসে আদেশ অসৎকাজের নিষেধ ইত্যাদি কল্যাণকর কিছু ছাড়া আর কিছুই যেন আমরা উচ্চারণ না করি অনর্থ কথা তো তাই যা না বললে কোনো গুনাহ নেই এবং কোন ক্ষতিও নেই কিন্তু আমরা থাকে। আর এইভাবে মানুষ যখন অনর্থ কথাবার্তায় মেতে থাকে তখন নিশ্চিত ভাবেই কোনো না কোনো সে জড়িয়ে পড়ে আর যে তার জীবনের মূলধন অর্থাৎ সময়ের মূল্য বোঝে সে তো তার এই মূল্যবান সময়কে তার জন্য কল্যাণ কর কোন কাজ ছাড়া ব্যয় করবে না আর আমাদের জন্য অনর্থ্য সবচেয়ে উত্তম উপায় হল চুপ থাকা আর এই চুপ থাকার বিষয়টি সাথে সম্পৃক্ত করেছেন সই বুহারে মুসলিমে বর্ণিত হয়েছে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সেজন্য ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে অমরাজি আল্লাহ বলেন যে বেশি কথা বলে তার বেশি ভুল হয় যার বেশি ভুল হয় তার বেশি গুণা হয় আর যার বেশি গুণা হয় তার জন্য জাহান্নময় অধিক উপযুক্ত হায় আফসোস আমরা অপ্রোজনীয় কত কথা না বলে থাকি আমাদেরকে সব ধরনের অনর্থ কথাবার্তা থেকে হেফাজত করুন আমিন আলামিন।